আসসালামুকুম বরহমুল بعد عن নহমদ হস্তিন হু ও الله আনিল قال ও আজন রসুল ও জলত الله ও জারফত মিন ফুল রসুল কওত্তিন ওউসিন আব্দন فانه مَنْ يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وانياكم ومحدثات الامور فان كل بدعه ضلاله رواه ابو داوود والترمذي بيشتي بنغلار সম্মানিত شدی আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা হাদিসটার অনুবাদ করছি অতঃপর তার প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশা আল্লাহ সাহাবি আল্লাহ এরবাজ ইবনুজারিয়া রবিউল্লাহ আনহু করেন। ও আজানা রসুল্লাহি সাল্লাহর ইউসালামা ওয়েজা হেন রসুল সলাল্লাহ ওয়ারিউসাল্লাম আমাদের উদ্দেশ্যে ও করলেন উপদেশ দিলেন বক্তিতা করলেন ও জিলাত মিনহাল কলুম যে বক্তব্য শুনে আমাদের অন্তর কেঁপে গেল। ও জারাফাত মিনহাল হায়ুন এবং আমাদের চোখ দিয়ে পানি আসলো তাকলাইয়া রসুলল্লাহ لقد قالوا الله رسول صلى الله عليه وسلم كأنها موعظة مؤدعين جنماني هوتشه اتی اكتی بيداي بحاشون فأوصينا اطيبوا اپنی اما در کے اوبودش دین قال رسول صلى الله عليه وسلم بولن اوصيكم بتقوى الله عز وجل جل امیتو ما در کے موحان الله تبارغ تعالى روتی تقوى اوبودش دیچی و السمعي أمون سربون قرار و الطاعة أمون أنوغتر و إن تأمرا عليكم عبدون جديو تمادر پوري نردش ده أك جن داش فإنه من يعش منكم كانونا جي بچتاك بي فسيارا اقتلافا كثيرا شئونيك اقتلافا متنكو دكتبا بي بسنتي তখন তোমরা অবশ্যই আমার সন্ন্যতকে আঁকড়ে ধরবে ও সুন্নত এবং সরল পথ প্রাপ্তায় রেসেদার সন্নতকে তোমরা আঁকড়ে ধরবে সেটাকে তোমরা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে ওম আর সাবদান ও মহাদ তোমাদেরকে নবাবিষ্কৃত বিষয়সমূহতে সাবধান করছি কেননা সকল হাদিসটির গুরুত্ব অপরিসীম আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হাদিসটি আমাদেরকে আমাদের ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তির স্পষ্ট নির্দেশনা দিয়েছে এ হাদিসটি আপনাকে আপনার রবের সাথে কীরকম সম্পর্ক হবে কীরকম সম্বন্ধ হবে সেটা যেমন বর্ণা দিচ্ছে অনুরূপভাবে এ হাদিসটি এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ফাসাদ ও বিপর্যয়ের সময়ে আপনার করণীয় কি হবে সে ব্যাপারেও হাদিসটি আপনাকে গাইডলাইন দিচ্ছে সুতরাং যদি আমরা এর ভেদ সম্পর্কে পর্যালোচনা করি তাহলে দেখতে পাব এ হাদিসটি অতীব গুরুত্ব বহন করছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি মানে কোন কাজের শেষ পরিণাম কি হবে এ ব্যাপারে সতর্ক ও সাবধান করা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ওয়াজ যে বক্তব্যটি শোনার সাথে সাথেই এবং ভারাক্রান্ত হৃদয়ে মন খুব দুর্বল করে ফেললাম আমরা আর তখন রসুল সাল্লামের কাছে আরো কিছু উপদেশ আমরা কামনা করলাম বললাম ইয়া রসুল্লাহ আপনি আমাদেরকে অসিয়ত করুন আপনি আমাদেরকে উপদেশ দিন শুধুও দর্শক বৃন্দ এখানে লক্ষণীয় যে আল্লাহন হুত আলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রসোল্লাহ সাল্লসাল্লামকে এমন গুণ ও বৈশিষ্ট্য দ্বারা মন্ডিত করে পাঠিয়েছিলেন যে যার বক্তব্য মধু মধুঝরা যার বক্তব্য এতই হৃদয়গ্রাহী যে অন্তরের মধ্যে প্রবেশ করে और अंतरगुली श्रोतर केंपे उठे चोक दिए पानी झरे जाए ये वक्तार आसर व प्रभाव प्रश्न हाथ परे जे रकम प्रभावारकारी वक्तता कमन कर सम्भव हमारे जी हादिसर अर्थर दिखे एवं सहबर उपस्थापनार दिखे लक्ष्य करी देखते पा जरा सुल्लाह अलिस्सल्लम सत्यि एम भावेश दिए এমনভাবে ওয়াস করেছিলেন যে তার এই অশুভ পরিণতি আকেরাতে কি হইবে এই কথা যখন সাহাবাদের মনে স্মরণ করিয়ে দেওয়া হলো সাহাবারা কাঁপতে লাগলেন থরথর করে কাঁপতে লাগলেন এবং তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগল কত গভীরে প্রবেশ করলে মানুষের অন্তর কাঁপে কত গভীরতম প্রদেশে প্রবেশ করলে আসর করলে প্রভাব করলে চোখ দিয়ে পানি ঝরে আমরা তো আজকে ওয়াশ শুনি বক্তিতা শুনি কিন্তু আমাদের সে বক্তিতা সেরকম প্রভাব বিস্তার করে না জ্ঞান বৃদ্ধির জন্য আমরা এগিয়ে চলেছি এবং জ্ঞানচক্ষু একের পর এক খুলছি কিন্তু আমাদের হৃদয়তন্ত্রিতে আঘাত হানে না আমাদের সেই বাণীগুলি আমাদের হৃদয়ের মর্মমূলে প্রবেশ করে না কেন এর যে প্রতিবন্ধকতা কোথায় সেটা চিহ্নিত করা উচিত চিহ্নিত করে যদি যথার্থ ঔষধ প্রয়োগ করতে পারি তবেই কিন্তু ওয়াজ বা বক্তৃতা আমাদের কাজে লাগবে প্রথমত আমরা বলব যে এর কয়েকটি গুণ ও বৈশিষ্ট্য আছে সেগুলি প্রত্যেক বক্তাকেই যারা মানুষকে উপদেশ দেবেন মানুষের কল্যাণ কামনা করবেন মানুষকে আমরুবিল মারুফ ওনাহি আনেন মুের কথা বলবেন মানুষকে শরীয়তের পথ বাতলিয়ে দেবেন সোননাথের পথ বাতলিয়ে দেবেন তাদের জন্য আবশ্যক এ বিষয়ের প্রতি যত্ন নেওয়া তার মধ্যে এক নম্বর আপনি তাদের জন্য সুতাদের জন্য আপনি শুধু হকুম বলে যাবেন এটা করো ওটা করো এটা করো না এই ধরনের হকুম বলে যাবেন সেটা আপনাকে বলতেই হবে আহকামগুলি বিবরণ আপনাকে দিতেই হবে কিন্তু মনে রাখতে হবে যে তাদের জন্য মাঝে মাঝে তাদের আত্মার খোরাক হয় তাদের রুহের খোরাক হয় হয় এইরকম উপকারী বিষয় আপনাকে নির্বাচন করতে হবে যেমনটি অত্র হাদিসে রসুল সাল্ল আরাইস্লামের বক্তিতার মাধ্যমে ফুটে উঠছে তিনি কেমন করে কীরকম হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছিলেন যার ফলে সাহাবাদের অন্তর ক্যাঁপে গেল সাহাবাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো সুদীয় দর্শক বৃন্দ কাজে আপনাকে সময় উপযোগী এবং যেটি জনগণের উপকারে আসবে প্রয়োজনীয় কথা বলতে হবে আমরা দেখতে পাই যে রসুলসাল্ল আরাইসাল্লাম কোন সাহাবিকে দাফন করেছেন আর দাফন করার সময় বলছেন এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি হয়েছে এবং এই মাটিতেই তোমাদেরকে যেতে হবে আল্লাহ হান এই মাটি থেকে পুনরায় আবার আমাদেরকে উত্থান গঠাবেন এই যে বক্তব্য রসুল্লাহ কি বক্তব্য দিতে হবে রসুল্লাহ চমৎকার ভাবে নির্ণয় করছেন যে এই মুহূর্তে মানুষকে মরণের কথাই স্মরণ করিয়ে দিতে হবে রসুল্লাহ আলিউস্লাম সাহাবাদের উদ্দেশ্য বলছেন সাহাবিদ দাফন করার পরে বলছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইমানের উপরে সাবিত থেকে যেন মন কারো অনাকিরের জবাব দিতে পারে সেজন্য তোমরা সওয়াল করো আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ যেন তাকে ইমানের উপরে সাবিত রেখে স্টিল রেখে সেজন্য জবাব দিতে পারে সে তো দান করে তাহলে আপনি লক্ষ্য করুন যে আপনি একজন সুবক্তা আপনি মানুষের অন্তরে প্রবেশ করবেন সেজন্য কিন্তু আপনার প্রয়োজন অবশ্যই আপনাকে উপকারী বিষয় নির্ধারণ করা শুধুও দর্শক বিন্দু আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বিরতির পর ফিরে আসব আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত ইমানীমদুল্লাহ বিনসেন মুহদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंग সম্মানিত শুদীয় দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে কথা হচ্ছিল যে প্রভাব বিস্তারকারী বক্তৃতা আজকে আমাদের ভিতরে হচ্ছে না কেন সুতরাং সেই বক্তব্য শুধু বক্তব্যই থাকছে কিন্তু তা মানুষের অন্তরে প্রবেশ করছে না দ্বিতীয়ত যিনি বক্তৃতা করবেন তাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সুন্দর উপস্থাপনা এই জন্য আল্লাহ রব্বুর আলমিন ওর আনেক কিভাবে বক্তব্য দিতে হবে কিভাবে কিভাবে উপদেশ দিতে হবে তার কিন্তু কৌশল বাদিয়ে দিয়েছেন বলছেন তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো কিভাবে ডাকবে বিল হেকমা তুমি হেকমতের সাথে উপযুক্ত পন্থা অবলম্বন করে এবং উত্তম ওয়াজের মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে এখানে আল্লাহরবুল্লাহরামিন আপনাকে আপনার উপস্থাপনা শৈলী কীরকম হবে ধরুন তো উদাহরণস্বরূপ একজন লোক মন ভারী এই মন ভারী অবস্থায় আপনি যদি তাকে বিরক্তিকর কোনো কথা বলেন ফলে দেখা যাবে যে সে উল্টা আরও রাগান্বিত হয়ে যাবে কাজে আপনাকে আপনার সুন্দর উপস্থাপনা থাকতে হবে দেখুন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলছেন মানুষ যখন অন্তিম মুহূর্তে এসে যায় সাকারাতের সময় এসে যায় তখন তাদেরকে ক্যালিমা আর তালকিন দিতে বলেছেন কিন্তু কিভাবে দিতে হবে আমরা যদি পদ্ধতির দিকে তাকাই তাহলে দেখতে পাব পাবো রসুল সাল্লাহ আরিউসলাম আমাদের সামনে যে পদ্ধতি দিয়েছেন সেটা হল আমরা ওই মৃতের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকবো ঐলা ইলা ইলা এই কালিমাটি বারবার বলতে থাকব। ওই সময় যে সাকরাতের কঠিন অবস্থা এই সময় একবার তার জ্ঞান আসে একবার তার জ্ঞান যায় সমস্ত শরীর ঘর মাক্ত হয়ে পড়ে পেরেশানিতে সে হাবুডুবু খেতে থাকে চোখ উল্টে যায় মুখ দিয়ে ফেনাবের হয় এই সময় যদি তার কর্কশ মুহূর্ত থেকে আপনি যদি তাকে হকুম করেন যে এই কালিমার তালকিন পড়ো কালিমা পড়ো তাহলে হতে পারে তার ওই মুহুর্তে বিরক্তিকর কথা তার মুখ দিয়ে বেরিয়ে কুফুরির মতো কথাও তার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে সুতরাং আপনাকে অবশ্যই আপনার উপস্থাপনাটা কীরকম হবে সেটা স্থির করে নিতে হবে সুন্দর করে উপস্থাপনা করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের জন্য উসুয়া দেখা যাচ্ছে তিনি জমায়ার দিনে খতবার দিনে ভালো পোশাক পরিধান করে সুন্দরভাবে সাজীয় মানুষের সামনে আসতেন এর অর্থ কি আপনার যে পোশাক আশাক আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি আপনার শক্সইয়ত ওইরকম হতে হবে যেন আপনার কথায় প্রভাব বিস্তার করে যেমনটি আপনার উপস্থাপনা হবে রক্ষ রৌড় কথা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রব্বুল আয়লাবিন ফেরাউনের কাছে মুসাকে পাঠাচ্ছেন ফেরাউন তখন নিজেই বলছিল আনা রব্বু কুমুল সে নিজেই দাবি করছিল যে সবচেয়ে বড়ো রপসে প্রবুত্রাবিকারী মানুষকে তার গোলাম বানিয়ে ফেলেছিল এবং অসংখ্য মানুষকে হত্যা করেছিল সেই শাসক দণ্ড প্রথাপশালী শাসক তার সামনে এবং হারুন আলাই হিমা সাল্লা দুজনকে যখন আল্লাহ রবুল্লা আলমিন পাঠাচ্ছেন তখন বলছেন ফেরাউন তোমরা দুজন যাবে ফেরাউনের কাছে কার কাছে যাচ্ছে ফেরাউনের কাছে তোমরা দুজন গিয়ে তাদের সাথে নম্র কথা বলবে উপস্থাপনাটা যেখানে যেরকম হওয়া দরকার সেই রকম তোমরা উপস্থাপনা করবে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রসুল্লাহ বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন আল্লাহর দয়ায় তুমি তাদের জন্য নরম হয়েছ কোমল ব্যবহারকারী হয়েছ দর্শক বিন্দু। কাজী একজন সুবক্তা যা মানুষের অন্তরে আসর করবে তার জন্য প্রয়োজন সুন্দর উপায়ে যথার্থ উপস্থাপনা তৃতীয়ত এখানে খেয়াল করতে হবে বেশি লম্বা বক্তৃতা না করা কারণ হাদিসের কথা আপনি বলবেন এটা কথা আছে জওয়াম সকল বক্তব্যের জামায় সার সংক্ষেপ তাকে দান করেছিলেন তিনি বলতেন কথা কম যার মর্মত অনেক বেশি আমরা জানি রসসল্লাহ আলী সাল্লাম বিদায় হজ্জে একটি ভাষণ দিয়ে গেছেন সংক্ষিপ্ত ভাষণ অথচ তার এই ভাষণের ভিতরে ব্যক্তি থেকে নিয়ে সমাজ রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক অঙ্গনে শৃঙ্খলা সৃষ্টি করা যায় তার স্পষ্ট নির্দেশনা রয়েছে একজন মানুষের ইহলৌকিক দিক এবং পারলৌকিক দিকের প্রতিটা পরতের নির্দেশনা রসুল্লাহ আলিউসাল্লাম তার তারই ভাষণের ভিতরে পেশ করেছেন আমরা লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাব ভাষণটা সংক্ষিপ্ত অথচ তার মর্ম এত সুদূর প্রসারী যুগ যুগ ধরে আজ পর্যন্ত বিজ্ঞ বিদগ্ধ লেখকগণ সাহিত্যিকগণ কলামিস্টগণ ব্যাখ্যাকারগণ রসুল সাল্লাহ আলিউসাল্লামের এই বক্তব্যের ব্যাখ্যা করে চলেছেন কিন্তু সেটা আজও যেন মনে হয় তারা শেষ প্রান্তে পৌঁছতে পারেন নেই শুধুও দর্শকবৃন্দ আপনি বেশি কথা বলবেন বেশি কথা প্রভাব বিস্তার করবে কী রকম হবে বেশি কথা বললে তাদের মনের ভিতরে কি হয়ে যাবে কাঠিন্যতা এসে যাবে এবং তাদের ভিতরে মেলাল এক প্রকার অলসতা এসে যাবে কাজেই লম্বা বক্তিটা কখনো ভালো নয় আপনাকে সংক্ষিপ্ত ভাবে সার সংক্ষেপ উপস্থাপন করতে হবে সাহাবি আবদুল্লাহ রাজয় তিনি যখন তার জাতির কাছে যেখানে অবস্থান করতেন সেখানে তাদের কাছে তিনি বক্তৃতা করতেন সপ্তাহে একদিন ওরা এসে বলল ইয়া আবা আবদুর রহমান আপনি আমাদের জন্য প্রতিদিন বলুন প্রতিদিন বললে আমরা আরও শুনতে ভালো লাগবে আমাদের বেশি পছন্দ হবে কিন্তু তখন আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবত রাজিউল্লাহনু বললেন না প্রতিদিন বললে তোমরা কি হয়ে যাবে তোমাদের ভিতরে ভারি বনে হবে এবং সে আসক্তি এর প্রতি যে ভক্তি ও শ্রদ্ধা গাম্ভীর্যতা কমে যাবে অতএব কথা আমাদেরকে কম বলতে হবে এবং মর্মস্পর্শী কথা হতে হবে বাছাই করা কথা হবে চতুর্থত উপযুক্ত সময় ও স্থান নির্বাচন করা আপনি আপনার যে বক্তব্যটা দেবেন সেজন্য আপনাকে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে উপযুক্ত সময় কোন সময়ে মানুষের মন বক্তিতার দিকে আকৃষ্ট থাকবে কোন সময়ে মানুষ নসিহত গ্রহণ করার প্রতি আগ্রহী থাকবে মন প্রফুল্ল থাকবে মন খোলা থাকবে সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আপনি যখন তখন বক্তৃতা দেবেন তা কিন্তু হবে না আপনার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অত্র হাদিস যে এই হাদিসে যে বক্তৃতার কোথায় এসেছে রসুল্লাহ আলী বক্তৃতা দিচ্ছেন সাহাবে এরবাজ ইবনে সারিয়া এই হাদিসটা মুস্তাদে আহমেদ ইমাম আহমেদ হাম্বল বর্ণা করেছেন ذي عرباز بن السارية بولن صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم اقول رسول الله عليه وسلم امادر كنية صلاة عدائي قلن صلاة عدائي قرار پور شكلر مانجخن قبلامو کی شكلر مانجخن اللہ ردکے شكلر مانجخن بھیتو شنطرستو شكلر مانجخن اقاقرو چتو قائمونو باکوے شكلی جکن رجوع آجن তৎসময় রসলাল্লাহ আলসালাম সাহাবেদের উদ্দেশ্যে ভাষণ দিলেন লক্ষ্য করুন আহমদ বলছেন যে সময়টা ছিল ফজরের সালাতের পর অর্থাৎ ফজরের সালাত এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে সময়ে মানুষের মন ফ্রেশ থাকে দুনিয়ার কর্মব্যস্ত মানুষ যখন থাকে তখন কিন্তু মানুষ তার মেজাজ গরম হয়ে যায় আর যখন রাতে ঘুমাইয়ে যাবেন এবং সারাদিন যে অক্সিজেন মানুষের কাছ থেকে বের হয়েছে প্রাকৃতিকভাবে আল্লাহ যে সৃষ্টি করেছেন গাছবিক্ষ তরলতা সেগুলি খাবে এরপর সেখান থেকে ভালো অক্সিজেন আপনার সেটা বের করবে আপনি ওই অক্সিজেনটা নেবেন সকালের ও মুক্ত খোলা আকাশে খোলা ময়দানে এজন্য রসুল সাল্লাহ আরিহ্লাম এক হানিসে বলেছেন আমার ও মতকে সকালের এই শুভ সময়ে বরকত প্রদান করা হয়েছে এজন্য রসুল সাল্লিউসাল্লাম যখন ওয়াজ করছিলেন তখন ছিল সকাল ফজরের সময় অনুরূপভাবে আপনাকে উপযুক্ত পরিবেশ স্থির করে নিতে হবে যে পরিবেশে কথা বললে পরিবেশের কুপ্রভাব তার উপরে পড়বে না চতুর্দিকে নিরবতা নিস্তব্ধতা বিরাজ করবে একাগ্রচিত মানুষ বক্তব্য শুনবে সে বক্তব্যই উপকারী হবে সেজন্য আমরা বলবো গতানুগতিক যে বক্তৃতা আমাদের সমাজে চলছে সে বক্তৃতা শুধুমাত্র একটি সামাজিক কালচার পাত্র যা মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না মানুষের জীবনে পরিবর্তনের জন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে এবং ফিরে যেতে হবে প্রিয়নবি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্ল আলি সাল্লামের আদর্শের দিকে ফিরে যেতে হবে সাহাবাই করাম রিজওয়ান্লাহে আরমআনের মানসিকতার দিকে তারা কেমন করে সে বক্তব্য গ্রহণ করেছিলেন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে একটা বিষয়ে প্রমাণিত হলো আমাদের কাছে সেটা হল যখন বক্তৃতা আপনার হৃদয় থেকে উৎসারিত হবে এবং বক্তৃতা মর্মস্পর্শী হবে তখন কিন্তু মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে আর মানুষের ভিতরে যে বক্তৃতা আসর করবে প্রভাব করবে তা কথায় কমও যদি হয় মানুষের উপকার আসবে অনেক বেশি কাজেই আসরকারী বা প্রভাব বিস্তারকারী বক্তৃতার যে বৈশিষ্ট্য সেগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাকে উপকারী বিষয়ে নির্বাচন করতে হবে দুই নম্বর সুন্দর উপস্থাপনা আপনার ভিতরে থাকতে হবে তিন নম্বর বেশি লম্বা বক্তৃতা দেওয়া যাবে না যাতে মানুষ বিরক্ত বোধ করে চার নম্বর আপনাকে উপযুক্ত সময় ও স্থান নির্বাচন করতে হবে এভাবেই যদি আমরা করতে পারি তবে ইনশাআল্লাহ আমাদের বক্তৃতা মানুষের ইন্তরে প্রভাব বিস্তার করবে আল্লাহ ও কে হাকিম হিসাবে মানুষের সামনে প্রজ্ঞাময় বক্তব্য উপস্থাপনের তিজ্ঞান করুন আহমিন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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলফ্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিপি22 আইব্যাং জিবি52 এলওআইটি 3096340102 ফরওয়ার্ড 92 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট টিভি পিস মানবতার সমাধান